لله الحمد لله وكفى وصلاف على عداده الذي مصطفى بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الإفلاق ذلك الكتاب لا غيب فيه فدى صدق الله الموثان الضاطين الحذر العظيم القرآن الكريمة. تفسير আজ থেকে সুরায় বকরার তফসির ইনশা শুরু হতে যা এক শত চোদ্দটা সুরের মধ্যে সবচেয়ে বড় সুর যে সুরের আয়াতের সংখ্যা দুই শত দুই শত এবং এই সুরার নাম সুরে পাতানা এই সুরের কতগুলি শব্দ আছে ছয় হাজার দুইশত একুশটা শব্দ আছে ছয় হাজার দুইশ এবং এই সুরার মধ্যে কতগুলো হরফ আছে কয় পঁচিশ হাজার হরফ আছে পঁচিশ হাজার হরফ আছে কোন ব্যক্তি যদি এই সুরা যদি করে এক এক হরফে নিম্নে দশ মেটি কত মেটি পঁচিশ হাজার পাঁচশত যদি হরফ থাকে তাকে দশ দিয়ে গুণ দিলে কত হবে আপনার পাঁচ পঁচিশ কত একশো পঁচিশ একশো কত হাজার হিসাব সুরে বাকারা পড়লে এই পরিমাণে মুসলিম শরীরে আছে হজরতু হুয়ার্লাহ তোমাদের তোমরা তোমাদের ঘরগুলিকে কবর বানাই এবং যে ঘরের ভিতরে উড়ায় বাকারা তেলাম করা হয় ওই ঘরের ভিতরে শয়তান কোনদিন প্রবেশ করে না শয়তান প্রবেশ না করার অর্থ শয়তান ক্ষতি তার ক্ষতিকারক হিসাবে তার ক্ষতি করতে পারে হিসেবে সে ঘরে প্রবেশ করে রসুল বলেন তোমরা তোমাদের ঘরকে কবর বানাই অর্থাৎ কোবর ভিতরে যেমন কোনো ব্যক্তি জিকির করেও তার কোন ব্যক্তি যদি কোবরে যদি দশ হাজার কোরআন শরীফ খতম করে একশো এক কি। কবর নেকি করার নেই বরং কবর কিছু কামাই করছে সেগুলি নিয়ে যাওয়ার জায়গা রসুল বলেন তোমরা তোমাদের ঘরকে কবর বানাই ঘরে যেমন কবরে যেমন কোনো তেলাওয়াত নাই আমল নাই ঘর কে এরকম কবরের মতো আমল বানাই ঘরের ভিতরে আমল আমলের মধ্যে এক আমল পুরানি কেরিমের তেলাবাত সেই তেলাবাতের মধ্যে কোরআন মধ্যে সুরের বাপারা যদি তেলাবাত সেই ঘরে কি করবে না প্রবেশিরের মধ্যে যে ঘরের ভিতরে সুরে শুনে শৈতান ওই ঘরে থাকলো তার থেকে কি করতে থাকে ভাগতে থাকে বের হতে হজরত আবদুল্লাহ রাজি বর্ণিত আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন ও কোন ব্যক্তি যদি আয়াত করে সে যদি রাত্র করে ওই রাত্রে তার ঘরে শয়তান প্রবেশ করবেন এবং আল্লাহ রব্বুল আলমী ওই রাত্রে তার ঘরকে সব ধরনের বিপদ আপদের থেকে আল্লাহ যে পাগল ব্যক্তির উপর যদি বাকি ওই এপিন থাকা লাগবে ওই এপিনের সাথে পড়া লাগবে এবং আমলের সাথে যদি পড়ে তো আল্লাহ সুবাহ নিশ্চয় তার ভিতরে ফায়দা দিচ্ছে ওই দশ আয়াত কি প্রথমে চার আয়াত মুফলে পর্যন্ত এরপরে আমানার রসুল থেকে শেষ পর্যন্ত তিন আয়াত কয় আয়াত হচ্ছে এবং কোন ব্যক্তি যদি সুরে বাঁকা যদি রাত্র পড়ে আল্লাহ রব্বুল আলমেন তিন পর্যন্ত তার ঘরকে মুক্ত রাখে পড়লে তিন দিন পর্যন্ত এই জন্য সুরে বাকারা আমরা ইনশাল্লাহ কোরআন তেলাবাদ করি সুরে বাকারা ইনশাল্লাহ তেলাবাদ করবো সুরে বাকার অবতীর্ণ হচ্ছে মদিনা শরীফ ওদের অবতীর্ণ হচ্ছে মদিনাসরের যে সমস্ত সুরাগুলি অবতীর্ণ হয়েছে তার প্রাথমিক সুরা সুরায় ব্যাপার একসাথে হয় নাই ধীরে ধীরে এবং তার শেষ আয়াত অবতীর্ণ হয়েছে রসুলের কেরিম সাল্ল হয় সাল্লামের বিদায় হয়েছেন মিনার ভিতরে কর্তাকাল রসুলের মৃত্যুর একাশি দিন আগে শব্দের অর্থ কি নাম কেন করছে সুরার ভিতরে কিসের আলোচনা আছে গাভীর আলোচনা হজরতলা পরে আসবে সুরাবারীকে যখন ওনার সম্প্রদায় বনে ইসরায়েল আবেদন করলেন এর হত্যাকারীকে আমরা শনাক্ত করতে চাই অথচ নিজেরাই মারি দর দিতে হজরত মুসাই সাল্লাম আল্লাহ করা হবে মারা হবে যখন সে জীবিত হয়ে যাবে এবং তার হত্যাকারীকে সে বলে দিবে এজন্য তাকে সুরে বাতারা বলে বাকি সুরে বাতার ভিতরে দেখেন এই গরুকে আল্লাহ রব্বুল আলমিন একটা গরুর অংশ যখন মৃত ব্যক্তির সাথে স্পষ্ট করছে মৃত ব্যক্তির গায়ে যখন যে মারা হয়েছে এর সাথে সাথে সে জীবিত হয়ে গেছে। কত বড় মৃতকে তিনি কি করতে পারেন জীবিত করতে পারেন এবং তার ভিতরে প্রাণ দেওয়ার জন্য তিনি এরকম ওই যে গরু একটা মাধ্যম শুধু আল্লাহ রব্বুল আলমীকে নিয়ে আল্লাহ তালার পরিপূর্ণ কুদরত তিনি যে ক্ষমতাওয়ালা তিনি যে শক্তিবান সেটাই বুঝেছেন দুই নম্বর এর ভিতরে আল্লাহ আল্লাহরুল আলমিনের পক্ষ থেকে উনি যে প্রেরিত নবী আল্লাহ তালা তিনি একটা পাঠাইছেন তিনি আল্লাহর নির্দেশ ব্যতীত কোনো কিছু করেন না এবং কোন কিছু উন্মতকে উপদেশ দেন না সেটাও তার প্রমাণ এই জন্য তিনার কথায় আল্লাহ রব্বুলি দেখা অমুসলিম তারা পুনরুত্তমকে বিশ্বাস করে না হাসরের মাঠে যে মানুষ আবার কবরের থেকে পুনরায় হবে জীবিত হবে এটাকে তারা কি করেন না বিশ্বাস তারা বলে দুনিয়ার জীবনে শেষ ওমাল হায়াত হায়াত এরপর যে না যে আল্লাহ একটা মৃত দেহকে জীবিত করতে পারেন তিনি তোমাদেরকে কবর থেকে আবার পুনরুত্তন করতে পারেন তিনি ওই আল্লাহ ওই তার হুকুমে আল্লাহ তালার নির্দেশে আল্লাহ সুবান হুকুমে পৃথিবীতে সবকিছু মানুষ কোন কিছু করার আল্লাহ হুকুম ব্যতীত কোন তার ভিতরে তিনটা শ্রেণীর সম্পর্কে আলোচনা করছে এক আল্লাহ রব আলের রবু তিনি যে প্রতিপালক দুই নম্বর আল্লাহ রব্বুল আলমিন তিনি একমাত্র এবার উপযুক্ত নম্বর দোয়া করে আল্লাহ নিকটে আমাদেরকে আপনি সঠিক পথের পথ দেখান সুরাই বাকারাতে আল্লাহ রব্বুল আলমিন ওই যে সুরাই ফাতেহার ভিতরে বন্দায় যে আল্লাহ তালার নিকটে দোয়া করছেন সে আল্লাহ আমাদেরকে আপনি কোন ব্যক্তি যদি কোরআনের পথে চলে এটাই হবে সঠিক পথ কোরআনের পথ ব্যতীত অন্য কোন পদ যদি অবলম্বন করে সেরাত মুস্তাকিম হবে না সুরাই বাকারা। স্তফিন প্রথমে শুনে সুরে বাকার আয়াত আলিফ্ল কয়টা হরফ তিন হরফ কয় হরফ তিনটা এরকম কোরআনে কেরিমের ভিতরে যে আলিফ লাম মিম যে হরফ গুলি পৃথক পড়া হয় একটা একটার সাথে মিলাই পড়ে না আলিফ দেখেন শেষে দিকি ছাকে আলিফ শেষে দিকে যজম নাম তাও শেষে দিকি যজম মিম তাও যজম কিন্তু অন্যটা প্রত্যেকে আলহামদুলিল্লাহ এগুলি প্রত্যেকে কিন্তু যজম করে পড়ে না একটাকে একটা সাথে কি করে মিলাই পড়ানো এই জন্য কোরআনে কেরি চোদ্দিতে অর্থ হয়েছে যাকে কৃতকৃতক করা হয়েছে যাকে কি করা হয়েছে মোকাত্তাহাত অর্থ কৃতকৃতক করা হয়েছে এই সমস্ত হুরুফ গুলি করতে গিয়ে যেহেতু একটাকে একটা সাথে মিলাই উচ্চারণ করা হয় না বরং পৃথক পৃতকে পড়া যায় এই জন্য তাকে কি বলা হয় এরকম চোদ্দ সূরার শুরুতে আছে এগুলির কি অর্থ তাই খলিফা ইসলামের অর্থ এগুলি বন্দায় জানে না এগুলি একমাত্র কে জানে পৃথিবীতে যত ধরনের ব্যক্তি থাকে প্রত্যেক ব্যক্তির কিছু বেদের কথা রহস্যের কথা গোপন তথ্য থাকে থাকে থাকে কম এরকম প্রত্যেক রাজা বাদশাহ তাদেরও কিছু কিসে গোপন তত্ত্ব থাকে তো কয় এই যে সুরাস যে সমস্ত হুরুফুলি অবতীর্ণ করা হয়েছে এগুলি আল্লাহ কেহ জানেন কিনা এর ভিতরে হ্যাঁ আল্লাহুল নবীকে জানাই দিছেন নবী জানেন কিন্তু নবী ব্যতীত পৃথিবীতে অর্থ কেহ জানেন হজরত আলী রাজি আল্লাহ বলেন কিতাবিন এ সমস্ত আল্লাহ কিতাবের নির্যাস হুরুফ গুলি এগুলির অর্থ আল্লাহ কেউ জানে না কোরআনে ক্যারিমের ভিতরে যে সমস্ত আয়াত আছে আয়াত দুই প্রকারের আয়াত কিছু আয়াত আছে মহকাম কিছু আয়াত আছে মোতা এগুলে অন্য জায়গায় ব্যাখ্যা আসবে মোহকাম অর্থ এমন আয়াত যে আয়াতের গুলি পড়ার সাথে সাথে তার যারা নাকি ওই ভাষায় ভাষাভেদ তারা বুঝতে পারে কোরআনে কেরিম তেলাওয়াত করলে যারা আরবি ভাষায় ভাষাভেদ যারা মুসলমান না কাকের তারাও কিন্তু কোরআনের মর্ম খুব ভালো করে বুঝছেন আমি আপনি যা বুঝি তার থেকে অনেক বেশি তারা মর্ম বুঝেছেন এই জন্যই তো তারা শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে বলতে তারা বাধ্য অথচ তারা কাঁপেসি কোরআনের মর্ম তারা বলছে এজন্য তাকে বলা মোহকাম আর মোতাসাবে ও সমস্ত আয়াত যে সমস্ত আয়াতগুলির অর্থ স্বাভাবিক যারা বাসাবি তারা জানে না আল্লাহ তালায় কাহকে যদি জানাই দিচ্ছেন তিনি এক পত্র জানতে পারেন যারা নাকি এলেমের ভিতরে খুব ধীর এলেমের ভিতরে তারা আপনার আল্লাহ তালা তাদেরকে অনেক এলেম দান করেছেন জ্ঞান দান করেছেন তারাও বলতে বাধ্য হয় এ সমস্ত মোতা অর্থ আমরা জানি না এর অর্থ একমাত্র এই জন্য এর অর্থ মুফাস বলেন শুনেন আলিফলিমের অর্থ অর্থ নাই আল্লাহ আল্লাহ জানেন তার কি অর্থ এর কি অর্থ কে জানেন এখন আমার আপনার প্রশ্ন হইতে পারে এর অর্থ যদি মানুষ যদি নাই জানে মানুষকে জানানো যখন উদ্দেশ্য আল্লাহ তালে এগুলো অবতীর্ণ কেন করছেন কোরআন তো অবতীর্ণ করছেন মানুষের বোঝার জন্য মানুষের হেদায়তের জন্য যে সমস্ত আয়াতগুলির অর্থ মানুষ জানার ক্যাপাসিটির বাহিরে সেগুলি কেন অবতীর্ণ করছেন সেগুলি অবতীর্ণ করার রহস্যর হ্যাকমত বুঝছেন কেন অবতীর্ণ করছেন আল্লাহ তালা বন্দাকে পরীক্ষা করা পরীক্ষা বন্ধার আমার কোরআন আমার কি পরীক্ষা যে সে না বুঝোক তারপরও কিন্তু তার এই জন্য বিশ্বাস কে করে যে না বুঝিও এটা আমার আল্লাহর অবতীর্ণ করছে আল্লাহ যখন বলছে আল্লাহর কালাম নিশ্চিত আল্লাহর কালাম আমি বুঝি বা না বুঝি এ পরীক্ষার জন্য তোকে এরকম পরীক্ষা দুনিয়াতে হয় মানুষের অনেক সময় না বুঝিয়ে মানতে হয় এবং এর মাধ্যমে আল্লাহ বুঝে ইসলাম দিন এটা মানুষের আকলে সব বুঝে আসবে তাই নয় অনেক শরীয়তের জিনিস এমন আছে যেগুলি মানুষের আকলের মানুষের জ্ঞান বিবেকের অনেক কি উঠতে মানুষের জ্ঞান বিবেক ওই পর্যন্ত বুঝতে পারে এর জন্য আমার ব্যাখ্যা শুনে মানুষ যে সমস্ত জ্ঞান অর্জন করে তার মাধ্যম তিনটা তিন মাধ্যমে মানুষ জ্ঞান কি করে অর্জন করে নম্বর এক মানুষ জ্ঞান অর্জন করে পঞ্চ ইন্দ্র ইন্দ্রে কার মাধ্যমে পঞ্চ ইন্দ্র সে আপনার হাত দিয়ে কোন একটা জিনিস ধরলে সে বুঝতে পারে পারে কি পারে না এটা একটা তার জ্ঞান গরম না ঠান্ডা নরম না আপনার শক্ত বুঝতে পারে উপলব্ধি করতে পারে চার এরকম চামড়ার সাথে কোনো জিনিস লাগালে সে গরম ঠান্ডা এটা উপলব্ধি করতে চক্ষুর দ্বারা কোন জিনিস কি করতে পারে দেখতে পারে এটাও তার জ্ঞান দেখি সে উপলব্ধি করতে পারে কালো না সাদা না মানুষ না গরু না ছাগল না কি সেগুলো সে বুঝতে পারে পুরুষ না মহিলা নম্বর তিন নাক নাকের দ্বারা সে কোনো জিনিসের গ্রাম কি করতে পারে উপলব্ধি করতে পারে এটা সুগন্ধ না দুর্গন্ধ আপনার ভালো গ্রাম না খারাপ গ্রাম বুঝতে পারে নম্বর চার শোনেন সে জিব্বা সে জিব্বার দ্বারা সে কি করতে পারে আপনার স্বাদ উপলব্ধি করতে পারে এটা জাল না মিষ্টি আপনার মজা এগুলি সে উপলব্ধি করতে লাগে কানের দ্বারা মানুষ কিসের জ্ঞান অর্জন করে শোনা শ্রবণ সত্যি আল্লাহ নব্বুল আলমীর কানের ভিতরে দিছে এই কথাটা ভালো করে বুঝুন কিন্তু এই যে পঞ্চ ইন্দ্রিয় প্রত্যেকের জ্ঞানের কি এরিয়া প্রত্যেকের জ্ঞানের আপনার বাউন্ডারি কি সীমিত যেমন চক্ষুকে আল্লাহ রব আলী দিছে দেখার দ্বারা জ্ঞান অর্জন করার জন্য এখন চক্ষু বলে আমি আওয়াজ শুনে জ্ঞান অর্জন করব। কান বন্ধ করে দিছে এখন চোখ দিয়ে আওয়াজ শুনলে কোনোদিন চোখে জ্ঞান অর্জন করতে পারবে চক্ষু আপনি বন্ধ করে ফেললেন কান খোলা আছে এখন কান দ্বারা যদি দেখতে চায় সে কোনোদিন দেখতে পারবে জীবনে পারবে না কেন ওই যে কানের এরিয়া কানার আপনার পরিধি দেখা সেটা সীমিত এর বাহিরে সে কোনোদিন দেখতে পারবে না সে উপলব্ধি করতে কি এরকম ভাবে আপনার দেখেন গ্রান নাগ নাক দিয়ে আপনার গ্রান নেওয়ার ক্ষমতাকে দেখার ক্ষমতা তার এরিয়া প্রত্যেকটার জ্ঞানের কি সীমা রেখা দিয়ে দিছে সীমার ভিতরে থেকে সে জ্ঞান অর্জন করতে পারে নম্বর দুই এমন কিছু জ্ঞান আছে যেগুলি মানুষ পঞ্চ দ্বারা উপলব্ধি করতে পারে না এই যে মসজিদ কত সুন্দর দেখতেছেন আপনি চোখের দ্বারা বুঝতেছেন এটা একটা সুন্দর মসজিদ টাইস লাগেন এতটুক চোখের দ্বারা হাত দিয়ে ধরলে বুঝতে পারতেছেন এটা খুব কি মলিন আপনার বুঝতে পারেন এরপরে আপনার কান দিয়ে তো মসজিদের চোখ দিয়ে উপলব্ধি করতে পারতেছে খুব কি মিহিন এগুলি কিন্তু এর যে একজন বানানোলা আছে একজন মেস্তুরি এই মসজিদকে কি মিস্ত্রি যে বানাইছেন এটা করলেন হাত দ্বারা উপলব্ধি করা যাবে চোখ দ্বারা উপলব্ধি করা যাবে কান দ্বারা উপলব্ধি করা যাবে যাবে না নাক দ্বারা উপলব্ধি করা যাবে যাবে না মুখ দ্বারা উপলব্ধি করা যাবে না এটা উপলব্ধি করবে কিসে কি বিবে উপলব্ধি করবে বরং এগুলি হওয়ার পিছনে একজন লোক আছে তার বানানো বলা একজন কি এরকম যাদের বিবেক বুদ্ধি আকল আছে তারাও বুঝতে পারে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবী ভাত পর্বত যেখানে কোন মানুষ যাওয়ার মতো ক্ষমতা রাখে না এরকম পরিধি নিচ্ছ একজন বিবেকের পরিধিও কি সীমিত সে তার সীমিত পরিধিক থেকে বাহিরে আর মতো ক্ষমতা লেমতে আকল পরি সীমিত সে তার পরিদির ভিতরে থেকে বিবেকের দ্বারা উপলব্ধি করতে পারে এর থেকে বেশি সে পারে তো বোঝা গেছে আকলের থেকে উঠে এটাকে আপনি আকলের দ্বারা বুঝতে পারেন যদি এটা আকলের দ্বারা মানুষ উপলব্ধি করার মতো ক্ষমতা মানুষের থাকতেন তো আমার থেকে আপনার থেকে কত বড় জ্ঞানই আকল বিবেক তাদের দুনিয়বি জ্ঞান বুদ্ধি অনেক বেশি তারা অনেক কিছু দুনিয়াতে বানাইছেন বানাইছেন গাড়ি আছে। এগুলি বিশ্বাসের জন্য আল্লাহ আল্লাহর আলমের পৃথিবীতে কি পাঠাইছেন নবী পাঠাইছেন কি পাঠাইছেন বলেন তো ওই যে জ্ঞান বিবেক এগুলি মানুষের আকলের কি করতে। একটা ঘটনা কতগুলি ভান্ত দল তার ভিতরে আজ থেকে আটশো বৎসর পূর্বে এক দল আছে আমাদের দেশে এগুলি না এক দল ছিল তাদেরকে আপনার ওই যে ফেরকায় যে বলা হয় কারামেতা বলা হয় এই ফেরকায় কারা মেতা তার যিনি বাণী ছিলেন প্রতিষ্ঠাতা ছিলেন এ প্রতিষ্ঠাতার নাম হচ্ছে ওবায়দুল্লাহ হোসাইন কারোয়ানি ওবায়দুল্লাহ হোসাইন কারোয়ানি সেই ছিল একজন কি ভণ্ড আপনার একজন ভ্রান্ত লোক সে শুনে আকল বিবে দেখেন কি করে মানুষ বিবাহ শাদী করে বিবাহ শাদী করতে কাকে করে বিবাহ নিজের মা মেয়ে ভোট এগুলিকে কেউ কোনোদিন বিবাহ করে সে বলতেছে বিবে তো কর যে মানুষ নিজের বোন বিবাহ করাটা ভালো কেন ক যেহেতু বোন সম্পর্কে সে জানে এক মায়ের দুই সন্তান এক মায়ের কি সন্তান সে আপনার তার সুন্দর নিজে দেখে দেখে শুনতেছে তার চলা চলাচরিত্র আবার দুইজনের মধ্যে মিল মোহব্বত আছে আগের থেকে ভাই বোনের একটা টান আছে এজন্য তারা যদি বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হয় তো তাদের মধ্যে মিল মহব্বত আরো কি থাকতে বেশি থাকবে এরকম ভাবে হাতে লালিত পালিত করছে মেয়ে তাকে সব ধরনের কি আপনার আরাম পোসায় মেয়ে বাপের জন্য খানার ব্যবস্থা করে খানা পাক করে তাকে আরাম দিতে পারে তার জন্য বিছনাপত্র সবকিছু করে তার জন্য যা কিছুর দরকার খেদমত ইত্যাদি বাপের মেয়ে করে কিন্তু এগুলো যদি করতে পারে না এই এজন্য তার অনুসারী যারা তাদেরকে সে নির্দেশ দিছে তোমরা কি করতে পারবে বোন বিবাহ করতে পারবে না এই ছিল আচ্ছা এটা মানুষের আকলে আপনার আকলে তো ঠিকই বলে ঠিক কথা কথা তো ঠিকই কারণ এর সাথে বিবাহ হলে তো আপনার আকলে বলবে যে দুইজনের মধ্যে কি আপনার আকল আর বিবেকের দ্বারা এই জিনিসটা উপলব্ধি করার মতো ক্ষমতা মানুষের কি আল্লাহ করেন হজরত আল্লা ইন খালদুর রহমতুল্লাহ আলম উনি প্রখ্যাত আপনার ঐতিহাসিক বিদ ছিলেন আল্লামা ইবনে খলদুন অনেকের নাম শুনছি তার মোকাদ্দা ইবনে খালদুন কিতাবের তার ইতিহাসের একটা কিতাবের আপনার মোকদ্দমা ইবনে খলদুন আছে তার ভিতরে তিনি বলেন সুন্দর কথা আকলের দ্বারা যে সব কিছু মানুষ জ্ঞান বিবেকের দ্বারা উপলব্ধি করতে পারবে না কারণ আল্লাহ তালা আকলের পরিধি সীমিত করে দিয়েছে এর থেকে উপরে আপনার বোঝার মতো ক্ষমতা তাকে কি দেন নাই যেমন শুনেন উনি একটা সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝেছেন আমাদের দেশে স্বর্ণ দোকান দেখছেন না স্বর্ণ দোকানে স্বর্ণ মাফার জন্য কি থাকে পাল্লা থাকে না অনেক বড় না ছোট ছোট এর ভিতরে তো আপনার অল্প স্বর্ণ মারতে পারে এখন কোন ব্যক্তি যদি ওর ভিতরে নিয়ে যদি একমন চাল মাফার চেষ্টা করতেছে ঢুকাতে চেষ্টা করতেছে বলতেছে যা এই যে একমন চাউল তো আমি এর দ্বারা মারতে পারতেছি না সুতরাং এটা পাল্লাই ঠিক নিন এই পাল্লার দ্বারা কোনো কাজে হয় না কোন কি কাজ হয় তো মানুষ তাকে আহ্মকার কি বলবে বেকুব বলবে কারণ ওই পাল্লাটাকে তো আপনার চাউল মাফার জন্য আর আটা মাপার জন্য আর ধান মাফার জন্য বানাই নেয় ওই পাল্লার ভিতরে আপনি যদি আটা ধান আর চাউল মাফতে গিয়ে যদি পাল্লা যদি না ধরে সেই পাল্লার ভিতরে মাফা না যায় তো আপনি যদি বলেন এটা পাল্লাই হয় নাই তো আপনার কথাটাকে সবাই বেকুব বলবে এই মানুষের আকলের পরিধি আল্লাহরুল আলমী উপলব্ধি করার পরিধি সীমাকে নির্দিষ্ট করে দিছে ওই সীমার বাহিরে যায় তার থেকে বেশি যদি উপলব্ধি করতে চান তখন কি হবে বসাসি তু এটাকে তুমি তো অনেক জিনিস পৃথিবীতে তুমি দেখো না কিন্তু তুমি সেটা বলছো না কয় দেখিয়ে যারা আপনার বস্তুবাদী যারা শুধু এই বস্তুকে দেখি বিশ্বাস করে যারা প্রকৃতিক দ্বারা বিশ্বাসী যারা নাস্তিক তারা তো বলে কি আপনার যা আছে এগুলি এরপর আর কিছু নাই এর বাহিরি কিছুই কি বস্তু বাড়ি আচ্ছা তাদেরকে তারা যেটা দেখে উপলব্ধি করে এটাই বিশ্বাস করে তাকে আপনি বলবেন তুমি যে তোমার মায়ের পেটের থেকে হয়েছ এ কি দেখছে মায়ের পেটের থেকে হয়েছে এখন তাকে যদি বলে তুমি অমুক মায়ের সন্তান অমুক ভাবে ছেলে কিভাবে বলতেছে মানুষ থেকে শুনি শুনি তো বলি তো বুঝে গেলে সব জিনিস তুমি তো হে ব্যক্তি অনেক জিনিসকে তুমি নিজে চোখে দেখো নাই তারপরও তুমি সে জিনিসটাকে কি করতেছ বিশ্বাস করতেছ না দেখিও তুমি তুমি আল্লাহ জান্নাত দেখানায় জাহান্নামকে দেখো নাই কবরকে কে দেখো নাই ফলসারতকে দেখানাই এগুলিকে তুমি বিশ্বাস করতে তোমার বাধা কিসে তুমি যদি নিজের ব্যাপারে দুনিয়ার ব্যাপার অনেক জিনিস না দেখে তুমি বিশ্বাস করো তোমার বাপের সাথে তোমার মায়ের বিয়ে হয়েছে তুমি কি দেখছ তো কিভাবে তুমি বলতে পারো আল্লাহর বিধি বিধান আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছে সেগুলিকে তুমি শুনে শুনে কিভাবে উপলব্ধি করতে এই জন্য বলতেছে আল্লাহ রব্বুল আলম সুরাই বাকার শুরুতে বিধানগুলি অবতীর্ণ করব। তোমার যদি বুঝে যদি নাও আসে সবগুলোর অর্থ মর্ম তুমি যদি নাও বুঝো কিন্তু না বুঝিয়ে তুমি যদি মানো তখন তুমি আমার প্রকৃত বন্ধা হবা তখন তুমি এই হবা ইমানদার হওয়ার জন্য তোমার বুঝে আসক বা না আসক আল্লাহর কথা কোরআনের কথা নবীর কথা হাদিসের কথা আমার বুঝের সাথে কেহ কহ তার অর্থ বয়ান করছে কি অর্থ এগুলি অর্থ কোন নিশ্চিত ন কোন কোরআন হাদিসে এগুলির অর্থ নিশ্চিত ভাবে নাই আলিফ্লামিম আলিফ অর্থ আল্লাহ আলি ফর্থ কি আল্লাহ আর লাম অর্থ আপনার লুৎফুল্ল আল্লাহ মেহরবানি উত্তম তো তিনি কি আপনার দয়াবানু তিনি অনেক বড় বড়ত্তর অধিকারী তিনি আল মাজিদ অথবা কেহ বলছেন আনা আলামু আনা আলাম আল্লাহু আলিফলাম মিমের অর্থ আল্লাহ বলতেছেন আমি সবচেয়ে বেশি কি জানি কেউ বলেন আলিফলামের অর্থ আল্লাহ উল্লহ আল্লাহ তালার নিয়ামত মিমের অর্থ লামের অর্থ হচ্ছে লুৎফুল্ল আল্লাহর মেহের বাণী অর্থ মূল কুল্ল আল্লাহ তালার কি মূল এগুলি বিভিন্ন জনের বিভিন্ন অর্থ বলছেন এগুলি কোন নিশ্চিত ন আসল অর্থ হচ্ছে এর প্রকৃত অর্থ কি কি জানেন একমাত্র আল্লাহ সুবান কি জানেন এখন তাকে কেন অবতীর্ণ করছেন বলতেছে এই জিনিসটা বুঝানোর জন্য যে বন্ধা তুমি যদি নাও বুঝো তারপরে তুমি নির্দিদে মেনে নেওয়া এর নাম হয়েছে কি মেনে নেওয়া জালিকাল কিতাব্যাল কিতাব সুরে আপনার ফাতেহার ভিতরে ইহিদিন বলছেন এরপরে এই সুরে বাকার শুরুতে বলছেন জালিক্যাল কিতাব হয় তাকে মানে এমন একটা শব্দ যার দ্বারা কোনো ইঙ্গিত করে কি করে করে। ইঙ্গিত যেমন আমাদের বাংলা ভাষা বলে ইশারা করে ওই অথবা এই ওই ঈশ্বর করে কোন দূরবর্তী জিনিস বুঝানোর জন্য কিসের জন্য দূরবর্তী জিনিস বুঝানোর জন্য কি বলে ওই বলে আর এই বলে কিসের জন্য কাছের জিনিস বোঝানোর জন্য তাহলে জালিকার কিতাব ওই কিতাব যা লিকা অর্থ কোন দূরবর্তী কোনো জিনিসের দিকে ইঙ্গিত করার জন্য আরো শব্দ ব্যবহার করে কাকে সমী কেন বুঝেছেন ওই কিতাবটা যদিও তোমাদের নিকটে তুমি যদিও নাকি স্থানের দিকে নিকটে কিন্তু কিতাবটা মর্যাদার দিকে দি আল্লাহ রব্বুল নিকটে অনেক উর্ধে উদ্ধ আপনার আপনার মর্যাদার অধিকারী এজন্য জালিকা অর্থ বুঝেছেন তার মর্যাদার দিকে যে অনেক কি উর্ধে এটা বুঝানোর জন্য কি নিয়ে এসছে দূরবর্তী শব্দ দ্বারা করছে কেন এটাই পরিপূর্ণ কিতাব বুঝেছেন ভালো করে শুনে একমাত্র আসমানি কিতাবের থেকে পৃথিবীতে এর পূর্বে যত আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে কোন একটা কিতাব সংরক্ষিত নাই আসেনি বলেন নাই তাও সংরক্ষিত না বাইবেল দেখে না এমন কিতাব যে কিতাবকে আমার পর্যন্ত কোন ব্যক্তি আসি তার ভিতরে কোনো পরিবর্তন ঘটানোর অধিকার রাখে না এবং ঘটাতে পারবেও না এক ঘটনা আছে কি ঘটনা দেখেন লম্বা ঘটনা ওখানে হজরতালাম রামনাকে শুনছি হজরত খিজির আলহি সাল সালামের সাথে যখন ওনার ভ্রমণ হয়েছে তিন জায়গায় গেছেন কয় জায়গায় তিন তার থেকে আপনার এক গ্রামে গেছেন হজরতামের খাদেম ছিলেন উনি তো ক্ষুদার্ত থাকার পরে ওই গ্রামের একটা দেওয়াল প্রাচীর বিশাল প্রাচীর পড়ে যেতেছিল হজরত খিজির আলি শুধু হাত দিয়ে কি করছেন আপনার ধাক্কা দিচ্ছেন এত বিশাল যেগুলি শত শত মানুষ উঠানোর মতো ক্ষমতা রাখে না হাজার হাজার মানুষ মিলে কিন্তু হাত দি ধাক্কা দিয়েছেন কি হয়ে গেছে সোজা হয়ে গেছে খিজির উপর আপত্তি করছেন আমরা ক্ষুদার্ত অথচ আমরা তাদের কাছে বলছি আমাদেরকে একটু মেহমানদারি করার কিন্তু তারা আমাদেরকে কোনো মেহমানদারি করাই নাই তো আপনার তো কমাস কম এই দেওয়ালটা সোজা করার পূর্বে এ কথাটা তাদেরকে বলতে পারতেন আমরা দেওয়াল সোজা করিনি কিন্তু আমাদেরকে হয়েছে কি আমরা খুব একটু মেহমানদারি করাও এরকম আবেদন করা সাড়া কেন দেওয়ালকে সোজা করলে তো কোরআনে ক্যারিমের ভিতরে ওই করিয়ার নাম ছিল হজরত ইউনুস আলি সাল্লাহ সালামের আপনার ইয়ান ইনতাকিয়া বলা হয় থাকে। ও কোরিয়াবাসী গ্রামবাসী কোরআন কেরিমের ভিতরে তাদের কেমত পর্যন্ত বদনা হয়েছে এটা তাদের জন্য বহুত বড় তাদের কলম পুরা দুর্নাম তাদের আপনার কেয়ামত পর্যন্ত দুর্নাম আয়াত করতে থাকত তো হজরত উমর রাজি উল্লাহনায় সুন্দর ঘটনা ওই গ্রামের ওই কোরিয়ার লোকজন সংরক্ষিত কোরআন করিম কেমত পর্যন্ত আমাদের নাম থাকবে মানুষজন পড়বে আমাদের তো এই জন্য আপনি একটু যে এটা যদি পরিবর্তন করে দিতে পারেন কেমনে পরিবর্তন করবেন শুনেন। আবাউর অর্থ অসম্মতি প্রকাশ করা ভালো করে বুঝেন শুরুতে আবাউ শব্দটা বা আছে কি আছে বা তো ক বাটাকে আপনি তা বানাই দিবেন ভাটাকে কি বানাবেন তাহলে নখটা একটা আছে বার ভিতরে নিচে এই এক নকটাকে উপর নিয়ে তার সাথে শুধু আরেকটা নকটা লাগাবেন কি হবেন আতা এবং আপনাকে আমরা অনেক পুরস্কার করব। কথা বুঝছেন তো হজরত দিলেন এই যে আবার অর্থ হচ্ছে তারা তাদেরকে হজরত তোমার রাজি উল্লাহ বলেন্লাহ তোমার কি বলতো সারা দুনিয়ায় যদি আমাকে যদি দেও আর কোরআনের একটা নক কম তা ওমর পক্ষে কখনো সম্ভব পরিপূর্ণ কিতাব যার ভিতরে কোন ধরনের ত্রুটি বিচ্ছিত সন্দেহ নাই সন্দেহ বলবে এখন হেদায়ত বলতেছে তুমি হেদায়ত পাওয়ার জন্য এই কিতাবকে কি করতে হবে দিয়তার সাথে এই কিতাব অনুযায়ী আমল করতে হবে চলতে হবে বুঝতে হবে তখন তুমি পরিপূর্ণ হেদায় পাবে এরপরে কি আমি বললাম জালিক্যাল কিতাবের অর্থ পরিপূর্ণ কিতাব যার কোন ধরনের ত্রুটি বিচ্ছুতি কিছুই কি নাই এর দ্বারাই বুঝা গেছেন এই কিতাবের কোনো সন্দেহ নাই কারণ থাকলে পরিপূর্ণ হয় না আর ত্রুটি মুক্ত কি হয় না কিন্তু এরপর আবার গুরুত্বের জন্য বলতেছেন লিব্যাপি এই কিতাবের ভিতরে কোন ধরনের কোন সন্দেহ নাই কোনো ধরনের কোন কি নাই ক্যামত পর্যন্ত কোনো ব্যক্তি তার ভিতরে কোন সন্দেহ বাহির করার কোন ক্ষমতা বিন্দু পরিমাণ সন্দেহ বাহির করার কোনো ক্ষমতা কি এখন শুনে কিতাব্যাপী এখন প্রশ্ন হয় বলে দিন প্রশ্ন সন্দেহ না হলে কোরআনির অথচ অনেক সম্প্রদায় কোরানি কেরিমির ভিতরে তো সন্দেহ করছেন কি সন্দেহ এর কিছু পরে আয়াত আছে সৃষ্টি হওয়ার কয় কারণ হয় দুই কারণ কয় কারণ বলেন এক কারণ হচ্ছে যার ভিতরে সন্দেহ করবেন তার ভিতরে কোনো ভুল ত্রুটি থাকার কারণে সন্দেহ হয় তার ভিতরে কোনো ভুল ত্রুটি থাকার কারণে কি নম্বর দুই যে জিনিসের ভিতরে সন্দেহ করতেছেন এর ভিতরে বিন্দু পরিমাণ নাই কিন্তু যে সন্দেহ করতেছে তার ভুল বুঝের কারণে সে সন্দেহ করতেছে তার বুঝের ভুলের কারণে কি করতেছে সন্দেহ করতেছে কথা বুঝেন তাহলে সন্দেহের কারণ কটা হইতে পারে দুইটা এক কারণ হয়েছে ওই জিনিসের ভিতরে কোনো কি আছে মানব রচিত যত কিতাব আছে এগুলি কোনদিন সন্দেহ মুক্ত মুক্ত কোনদিন সন্দেহ মুক্ত হইতে পারে যারা তারা নিজেরাও তার ব্যাখ্যা দিতে না ঠিক নিজেরা ভুল ব্যাখ্যা করে কি করে ভুল ব্যাখ্যা করে অপব্যাখ্যা করতেছে যারা বানায় তারাই অপব্যাখ্যা করতেছে এবং বাস্তব তাদের ভুলের বুঝ সংবিধানও ভুল তাদের বুঝও ভুল কিন্তু কোরআনে ভিতরে দেখেন সন্দেহর দুই কারণ আল্লাহক বলেন তার ভিতরে কোনো সন্দেহ নাই অর্থাৎ প্রথম প্রকার কোন সন্দেহ নাই কোরআনের ভিতরে ত্রুটি বিচ্ছুতি থাকার কারণে সন্দেহ করবে এরকম কোন ধরনের ভিতরে নাই হ্যাঁ কোরআনের ভিতরে যারা সন্দেহ করতেছে তাদের কম বুঝের কারণে তাদের গর্বুল বুঝার কারণে তারা সন্দেহের মধ্যে পড়ছে বাস্তবিক কোরআনে কোনো সন্দেহ নাই এর অর্থ আচ্ছা পরিপূর্ণ হেদায়ত হেদায়তের ব্যাখ্যা শুরে তাতে হ্যাঁ বলছি আরো কিছু বলো হেদায়ত মানে সঠিক পথ পাওয়া আচ্ছা সঠিক পথ পাওয়ার জন্য শুনেন কোন পথটা সঠিক হয় যে পথে চলতে গিয়ে কোন ধরনের তার কোন সন্দেহ থাকে না কিন্তু আপনি একজন যদি পথ প্রদর্শক পাইছেন তিন রাস্তার মোড়ে এখন আপনি সামনে যাবেন বলতেছেন আমি ওই জায়গায় যাব কেমনে যাব। তো উনি বলেন সামনে যাবেন যাই দেখবেন ডাইনে বামে রাস্তা আছে ওখানে যে কোনো একটা হবে এর দ্বারা আপনি কি গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছতে পারবেন পারবেন কারণ যে নাকি আপনাকে কি করতেছে আপনার বলতেছে তার নিজের সন্দেহ তো সে নিজে নিশ্চিত যদি না বলি আপনাকে রাস্তা না দেখায় তো আপনি গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছতে পারবেন না আল্লাহক বলেন আমি যে কোরআন অবতীর্ণ করেছি ওই কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই সুতরাং ওই কোরআন বিশ্ববাসীর সমস্ত মানুষের জন্য হুডালিল ওই কোরআন মোত্তাকিনদের জন্য ইমানদারের জন্য হেদায়ত কারণ হেদায়ত পাওয়ার জন্য সন্দেহ কি হওয়া লাগবে মুক্ত হওয়া লাগবে সন্দেহ কি এক যেহেতু যেতু মুক্ত এই এজন্য এক কোরআন অনুযায়ী চলার মাধ্যমে কোরআন বুঝার মাধ্যমে কোরআন পড়ার মাধ্যমে তোমরা কি পাবা হেদায়ুদালিম হেদায়ত শুধু মুক্তাকিমের কথা বলছে কান আল্লাহ অন্য জায়গার ভিতরে হুদাল হুদা হুদল লিন্নাস সমস্ত মানুষের হেদায় কোরআন শুধু কি বোমেনদের জন্য না আল্লাহ তালা পৃথিবীর সমস্ত মানুষের জন্য অবতীর্ণ সমস্ত মানুষের জন্য যদি অবতীর্ণ করেছেন কিন্তু প্রকৃতপক্ষে কোরআনের দ্বারা ওই ব্যক্তি উপকৃত হতে পারে যে কোরআন প্রতি বিশ্বাস করে যে কোরআনকে বিশ্বাস করে সে কোরআনের দ্বারাই কোনদিন উপকৃত হবে তার সামনে আপনি কোরআন বললে কোরআনের আরো অবমাননা করবে কি করবে নাওজুদুল্লাহ তার সামনে আপনি যদি কোরআন ব্যক্ত করেন সে কবে তোমার নওজুদুল্লাহ করন আদিস্থ রাখো এই কথাটা কুফুরি কথা তোমার কোরআন আদিস্ত এরকম আমাদের দেশে অনেক মুসলমানও কিন্তু বলে থাকে না এটা কিন্তু কুকুরি কথা বুঝছেন এটা কোরআনের প্রতি অবমাননা হইতেছে আল্লাহ আল্লাহর কোরআন এজন্য জন্য কোরআন যে সে জায়গায় মানে পেশ করা প্লেস করা ঠিক না যারা নাকি কোরআন বুঝবে না তাদের সামনে আপনি কোরআনের দোল দিলে তার কি লাভ হবে তারা বুঝতে হবে যেমন কুকুর তেমন মুগুর তাকে অন্য কি পন্থায় আপনার কি করতে হবে বুঝাইতে হবে তাকে আপনার কোরআনার আয়ত একশোবার যদি ধুয়ে যদি খাওয়ান তার হেদায়তীবাদ এখন মোত্তা কেন্দ্রের জন্য হেদায়ত কেন বলছেন আল্লামা কাজী বৈজাবি রহমতুল্লাহ বলেন সুন্দর কথা শোনা কম মানুষ যে সমস্ত ওষুধ খায় রুগী রুগীর জন্য দুই প্রকারের ওষুধ কয় প্রকারের ওষুধ দুই প্রকার এক প্রকারের ওষুধের দ্বারা তার রোগ নিরাময় হয় রোগ কি হয় সুস্থতা হয় আর এক প্রকার ওষুধের দ্বারা তার কি হয় শক্তি শরীরে কি হয় হয়। যাকে বলা হয় কি বলে এখন খাওয়ার জন্য প্রথম কি সুস্থ থাকতে গো কোনো ব্যক্তির যদি পেটে ওষুধ পেটের রোগ সে যদি বিসামিন ভিটামিন যত খাবে তত আরো রোগ বাড়বে দেখবেন প্যাটে তাহলে আর কি বাড়বে কারণ একটা শক্তিবর্ধক এজন্য ভিটামিন ওষুধ খাওয়ার জন্য আপনার তার শরীরের কি লাগবে সুস্থতা লাগবে তখন ভিটামিন ওষুধে তার কার্যকরী হবে এবং ভিটামিন ওষুধে তারা তার শরীরের শক্তি বাড়বে কি বাড়বে শক্তি কোরআন বলুন বয়জাবি তো কোরআনে করিম এটা হচ্ছে কিশোর মতো শেপা নাস ও রহমাতুল এটা মানুষের জন্য শেফা মানুষের জন্য অর্থাৎ শক্তিবর্ধকি ওষুধ সত্যিবর্ধক ওষুধের জন্য কি লাগবে তার আত্মা সুস্থ হওয়া লাগবে জন্য প্রথম তার ইমানদার হওয়া লাগবে এজন্য জন্য হয়ে তার যদি আত্মা শুদ্ধ হয় তখন তার জন্য এই আপনার ভিটামিন কি করবে কাজ করবে এই জন্য বলছে হুদাল্লিন হুদাল্লিন কি মত্তাক মোত্তাক জন্য একমাত্র বিদায় এই জন্য আজকে এত রূপ পর্যন্ত তো সিক্ষান্ত করলাম সামনে ইনশাল্লাহ আরো হৃদয়তের ব্যাখ্যা বিশ্লেষণ বলবো আল্লাহ তালা আমাদের প্রতিদিন ইনশাল্লাহ কিছু কিছু মাসালা ইনশাল্লাহ বলবো যেগুলি আমাদের একটু প্রয়োজনীয় আল্লাহ রব্বুল আলমিন দেখেন মানুষের জন্য যে ঘুম এটা আল্লাহ তালার বহুত বড় কি এই জন্য ঘুমের পূর্বে শূন্য দেখেন ষোলো তরিকে ঘুমানো যদি পারে ষোলোর তরিকে আমি এই জন্য ডাইন কাতে শোয়াটা কি ভালো করে ডাইন কাতে শোয়ার পরে আপনি এরপরে যে পাল্টে গেলেন তাতে অসুবিধা কিন্তু প্রথম আপনি শোয়ার সময় কি করবেন ডাইন কাতে কোন যদি ওজন না থাকে আবার হলে সে আপনার শুইতে পারে না তখন তো ভিন্ন কথা সে যদি তার শহীদ মৃত্যু তিন নম্বর শুনেন ঘুমানোর পূর্বে দোয়া পড়া কি পড়া দোয়া এই যে দোয়া আমরা অনেকে পারিম্মিকা আমর দোয়া পিয়া লিস্মিকা আমরতো কি বলেন কোন ব্যক্তি যদি ভুমের আগে তিনবার কি বলে বলেন কয়েকটা আমল বলতেছে তিনবার ইস্তেফার করার কারণে কি দোয়া পড়বে দোয়া আছে ওখানে এই দোয়া পড়লে আল্লাহ রব্বুল্লা আলমেন তার সমস্ত গুণাকে ক্ষমা করে দেন হাতি আছে সমুদ্রের ফেনা সময় যদি তার গুণ হয় আল্লাহ রব্ল আলমেন ক্ষমা করে দিবেন। তিনবার এস্তকিল্লাহ দেখেন অনেক ছোট আমল না যদি আমরা তো অনেকে ঘুমাই কিন্তু ঘুমাই এ আমল করতে বেশি সময় লাগবে না তিন কুল পড়ি ঘুমাবো কয় কুল বলেন তিন মধ্যে আছে তিন কুল পড়ি আপনার রুজুসল ফু দিতেন ফু দিয়ে শরীরে কি করতেন আপনার দম করতেন যে এটাও শূন্য তিন কোট স্পষ্ট হাদিস আছে আয়াতের শ্রদ্ধাত আল্লাহ নবী বলেন হাদিস আছে আয়াতুল কি আয়াতুল কোরসি পড়ি কি আপনার ঘুমান এরপরে ঘুমানোর পরে ঘুমের ভিতরে কোন যদি ভয়ঙ্কর কোন স্বপ্ন দেখেন স্বপ্ন দেখলে তখন আপনার জাগ্রত হয়ে গেছেন তখন কি ধোয়া পড়বেন এটা এ ধোয়া কোন ব্যক্তি যদি পরে আল্লাহ রব্বুল আলম তাকে ওই স্বপ্নের কিছু থেকে আপনার ক্ষতির থেকে এবং অনিষ্ট থেকে আল্লাহ তালা তাকে কি করবেন হেফাজত করবেন আউজি কালিমা তিল্লাহ আজকে শুধু ঘুমানোর সম্পর্কে এরপরে স্বপ্নে দেখার কিছু করে বুঝেন এটা জানি না অনেক সময় স্বপ্নে দেখার পরে নিয়ম হয়েছে স্বপ্ন এটা হচ্ছে ভালো স্বপ্ন এটাও মোমেনদের জন্য নবুতের ছেচল্লিশ ভাগের কয় এক ভালো স্বপ্ন দেখলে খুব ভালো করে বুঝেন স্বপ্ন দেখলে স্বপ্নে নিজে তাবিদ এমন ব্যক্তির কাছে বলা যে ব্যক্তি নাকি আপনার কি তাবির সম্পর্কে ভালো জানেন যে ব্যক্তি বুঝেন এবং যে ব্যক্তি আপনার বন্ধু অন্য যে কোনো ব্যক্তির কাছে স্বপ্নে না বলা কারণ অনেক সময় দেখে নাজির শরীফ আছে না বলা করা পর্যন্ত স্বপ্নটা আসমান এবং জমিনের মাঝখানে এরকম ঝুলন্ত থাকে ঠিক আছে ঝুলন্ত কিন্তু যখন তাবির করে ফেলছে তখন আবার কি হয়ে যায় আপনার সেই স্বপ্নটা কি হয়ে যায় পদ এই স্বপ্ন দেখার পরে যে কোনো ব্যক্তির কাছে দাত্তার কাছে কি না বলা বরং কোনো ভালো ব্যক্তির কাছে বলা নিজের কাছে নিজে কি চুপ করে রেখে দেওয়া এর কারণে কোন ক্ষতি কি হবে না কিন্তু অন্যের কাছে আপনি বললেন সে ফট করি একটা কি আপনার তখন এটা কি ধারণা লা তুমি স্বপ্নকে বলবা না ইল্লা ইন হাবি বিন তুমি তোমার বন্ধু অথবা কোন বুদ্ধিমান বিবেকবানের নিকটে যে তার ব্যাখ্যা করতে পারে তার নিকটে তুমি স্বপ্ন পাও এরপরে বলবো গুমের থেকে উঠার পরে কি কি আমল আমরা করতে হবে এই যে আমরা কি আদব আছে হাতি সেভাবে কি পদ্ধতি এরপরে উজুর থেকে নিয়ে সব কিছু ইনশাল্লাহ বলবো ইনশাল্লাহ আস্তে আস্তে আল্লাহ তালা যদি ইনশাল্লাহ আমাদেরকে তৌফির দিনশোল্লাহ তো ইনশাল্লাহ যারা পারেন ইনশাল্লাহ প্রতিদিন ইনশাল্লাহ বৃহস্পতিবার অল্প সময় হয় ওরানিমের মোহাম্মতার ইনশাল্লাহ চেষ্টা